শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত ও অন্যান্য কর্মীদের কঠিন সমস্যা ও শ্রী শ্রীরামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদ শ্রী রামকৃষ্ণ শ্যামপুকুর বিদ্যাসাগর স্কুলের দারে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত বেলা তিনটা হইবে গাড়িতে মাস্টারকে তুলিয়া লইলেন রাখাল ও আরো দু ভক্ত গাড়িতে আছেন আজ বুধবার ১৫ নভেম্বর আঠারোশ বিরাশি খ্রিস্টাব্দ কার্তিক শুক্লা পঞ্চমী গাড়ি ক্রমে চিৎপুর রাস্তা দিয়া গড়ের মাঠের দিকে যাইতেছে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 ঈশ্বরের দিকে দৃষ্টি নাই শ্রী রামকৃষ্ণ আজ গড়ের মাঠে উইলসনের সার্কাস যাইতেছেন। মাঠে পৌঁছিয়া টিকিট কেনা হইল আটানার অর্থাৎ শেষ শ্রেণীর টিকিট ভক্তেরা ঠাকুরকে লইয়া উচ্চস্থানে উঠিয়া এক বেঞ্চির উপর বসিলেন ঠাকুর আনন্দে বলিতেছেন বাহ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 রিং এর মধ্যে পুনরায় ঘোড়ার পৃষ্ঠে আবার এক পায়ে দাঁড়াইয়া ঘোড়া পুনঃ পুনঃ বন করিয়া ওই গোলাকার পথে দৌড়িতে লাগিল বিবিও আবার ঐরূপ পৃষ্ঠে দাঁড়াইয়া সার্কাস সমাপ্ত হইল ঠাকুর ভক্ত সঙ্গে নামিয়া আসিয়া ময়দানে গাড়ির কাছে আসিলেন শীত পড়িয়াছে গায়ে সবুজ বনাত দিয়া মাঠে দাঁড়াইয়া কথা কহিতেছেন কাছে ভক্তেরা দাঁড়াইয়া আছেন একজন ভক্তের হাতে বেটুয়াটি তাহাতে মশলা বিশেষত কাবাব চিনি আছে শ্রী রামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন দেখলে বিবি কেমন এক পায়ে ঘোড়ার উপর দাঁড়িয়ে আছে আর ঘোড়া বন বন করে দৌড়ুচ্ছে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 ঠাকুর বলিলেন এক উপায়ে জাতিভেদ উঠে যেতে পারে সে উপায় ভক্তি ভক্তের জাত নাই। ভক্তি হলেই দেহ মন আত্মা সব শুদ্ধ হয় গৌর নিতাই নাম দিতে লাগলেন আর আ চণ্ডালে কোল দিলেন ভক্তি না থাকলে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় ভক্তি থাকলে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 পরিবার বর্গ তবে দু একটা দৌড়ে পালায় তাদের বলে মুক্তজীব। ঠাকুর গান গাহিতেছেন এমনি মহামায়ার মায়া রেখেছে কি কুহক করে ব্রহ্মা বিষ্ণু অচয়িতন্ন জীবে কি জানিতে পারে বিল করে ঘুনি পাতে মিন প্রবেশ করে তাতে গতায়াতের পথ আছে তবু মিন পালাতে নারে। ঠাকুর আবার বলিতেছেন জীব যেন ডাল জাঁতার ভিতর পড়েছে পিসে যাবে তবে যে কটে ডাল খুঁটি ধরে থাকে তারা পিসে না তাই খুঁটি অর্থাৎ ঈশ্বরের শরণাগত হতে হয় তাকে ডাকো, তার নাম করো তবে মুক্তি তা না হলে কালরূপ জাঁতায় পিসে যাবে ঠাকুর আবার গাহিতেছেন পড়িয়ে ভবসাগরে ডুবে মা তনুর তরি মায়া ঝড় মোহ তুফান ক্রমে বাড়ে গো শঙ্করী একে মনমাঝি মাঝি আনাড়ি তাই ছজন গোঁয়ার দাঁড়ি কুবাতাসে দিয়ে পাড়ি হাবুডুবু খেয়ে মরি ভেঙে গেল ভক্তির হাল ছিঁড়ে পড়ল শ্রদ্ধার পাল তৈরি হলো বাঞ্চাল উপায় কি করি উপায় না দেখি আর অকিঞ্চন ভেবে সার তরঙ্গে দিয়ে সাতার শ্রী দুর্গা নামের ভেলা ধরি বিশ্বাসবাবু অনেকক্ষণ ছিলেন, এখন উঠিয়া গেলেন তাহার অনেক টাকা ছিল কিন্তু চরিত্র মলিন হওয়াতে সমস্ত উড়িয়া গিয়াছে এখন পরিবার কন্যা প্রভৃতি কাহাকেও দেখেন না বলরামের তাঁহার কথা পাড়াতে ঠাকুর বলিলেন ওটা লক্ষ্মী ছাড়া দারিদ্রীর গৃহস্থের কর্তব্য আছে ঋণ আছে দেবঋণ পিতৃ ঋণ ঋষি ঋণ আবার পরিবারদের সম্বন্ধে ঋণ আছে সতী স্ত্রী হলে তাকে প্রতিপালন সন্তান দিগকে প্রতিপালন যতদিন না লায়েক হয় সাধুই কেবল সঞ্চয় করবে না পঞ্ছিয়ওয়ার দরবেশ সঞ্চয় করে না কিন্তু পাখির ছানা হলে সঞ্চয় করে ছানার জন্যে মুখে করে খাবার নিয়ে যায় বলরাম এখন বিশ্বাসে সাধু সঙ্গ করবার ইচ্ছা শ্রী রামকৃষ্ণ সহাস্যে বলিতেছেন সাধুর কমণ্ডলু চারধাম ঘুরে আসে কিন্তু যেমন তেতো তেমনি তেতো থাকে মলয়ের হাওয়া যে গাছে লাগে সেসব চন্দন হয়ে যায় কিন্তু শিমুল অসত্থ আমরা এরা চন্দন হয় না কেউ কেউ সাধু সঙ্গ করে গাঁজা খাবার জন্য সাধুরা গাঁজা খায় কিনা তাই তাদের কাছে এসে বসে গাঁজা সেজে দায় আর প্রসাদ পায়